সমাজ করা নবাজ সরিয়া মসিদ থেকে বারবার সময় তোমার হাতে এরার জুতা খালি বাউ খোঁজা দিলে হইতো না হাতে এরার ভাল জুতা লাগাই কি বেকার তুমি যে নবাব এক টেকার ফেলে তোমার নবাবগিরি যায় ইুলাই দেওয়া লাগে আর দুলাই দেওয়ার সিস্টেম এটা নিজের হাতে দরিয়া সকল মুসল্লির ভাউল জুতা লাগাই দিলে নবাবগির জাম্বুরা ভিতরে থাকবো নি আর যদি হয়েছে ওই তো না তোমার দরবারও আমার হামুত তাহলে তীরের হকিদি আদায় করল না তীরে তোমার হক আদায় কিন্তু তীরের হক তুমি আদায় করতো না তোমার নাফাক আত্মা কোনদিন পবিত্র করা যাবে না আত্মা পবিত্র হরণের সিস্টেম আছে নি ভদ্রতি আসেনি এই ভদ্রতীটা বুঝে গেল তফসিরের কিতাবের আরেকটা ঘটনা আসলে হাকিম মোহাম্মদ আশী রহমতুল্লাহ আলহির এক বিশেষ সাদৃদ্ধ এবং মুরিদ তফসিরে মা আরিফুল কুরানের লিখক আল্লাহ ইনি তফসিরে মা আরিফুল কুরান আরেকটা ঘোষণা লেখেন আক্তারে যে দুলাই গিয়া ভবিত্র লাগে আত্মার অপবিত্রতা পবিত্রকরণের যে সিস্টেম লাগে পদ্ধতি লাগে আর আত্মা না দ্বার তাকে পবিত্র আত্মাওয়ালার দরবারও না গেলে যে না অপবিত্রতা একটা ঘটনা যাচ্ছেন আলহী একজন বিখ্যাত কামিল ফিরছিলেন আল্লাহর অলি ছিলেন এই খাজা বাহাউদ্দিন নকশেবান রহমতুল্লাহ আলহীর যুগে এক ব্যক্তি আসিল বড় নেটকার আল্লাহ আল্লা হালাল খাওয়াল লাগি যখন দেখলো ব্যবসায় গেলেও পুরাফু হালাল রুজি করার সুযোগ সুবিধা পাওয়া যায় না চাকরি গেলেও হালাল রুজি করা বড় কঠিন হইয়া জায়গায় বেকার আমার ব্যবসারও দরকার নাই চাকরিরও দরকার নাই পাহারত গিয়া হাত খাটিয়া লাকড়ি খাটিয়া বাজারও বিক্রি হইয়া জীবিকা নির্বাহ করে আমার রুজি পুরাফুরি হালাল তার বাদেও যখন দেখে শয়তানে এর বাদেও তার আত্মারে অপবিত্র হইলে যায় তখন শয়তানের বারো মাস আক্রমণ কি নিজের আত্মারে পবিত্র রাখার সবচেয়ে সহজ শব্দটি হল বারো মাস নফল রোজা রাখা এটা মরিদানের প্রশিক্ষণের মাঝে তামিল ফিরের দরবারের প্রশিক্ষণের মাঝে মরিদানের জন্য এই ব্যবস্থা দেখে বারো নফল রোজা রাখে শয়তান তোমার আক্রমণ করতে কঠিন হব এই কাটুরিয়া এইরকম এক নভল রোজার আছে দিন রাকিয়া খাজা বাহাউদ্দিন নকশেবন্দ রহমতুল্লা নক্সেবন্ধের দরবার কাটুরিয়া ছাড়াও আরও একজন মেহমান ছিলেন কাটুরিয়া উল্লাহ জন। তিনি দুইজন মেহমানের খানা হাজির করছেন দিনের বেলায় কাটুরিয়ায় চিন্তা করল আমি যদি খানা খাইলাই তাই আমার নভল রোজা নষ্ট খানা না খাই যদি আমি হইলাই বলে আমি নভল রোজা রাখছি তাহলে তো নিজের নভল বন্দেগীর কথা মানুষের কাছে প্রচার করলে তো আমি তাই হয় অহল কোন ঘটেলে যায় এখানে আর একটা মূল মৌলিক কথা আপনারা ইয়াদ রাখা দরকার নভল বন্দেগী যত লোক ইয়া করা যায় ততবারা আর ফোরকবন্দীগি যত দেখাইয়া করা যায় ততবারা অধিকাংশ ক্ষেত্রে বের সত্তর একশো বেলায় না অধিকাংশ ক্ষেত্রে ফোরকবন্দীগি যত দেখাইয়া করা যায় তত বলা আর নফল বন্দীগি যত লুকাইয়া করা যায় তত বলা নফলবন্দীগী ফার চেকরে দেখাইয়া করতে নেই কারণ নভলবন্দিগি ওভরকে দেখাইয়া করলে শয়তানে বড় সুযোগ পায় মনের মাঝে এই খবর এই পথ বসা দিবার যে মানসের দেখোক তুমি যে নভল বন্দীগী ধর তুমি যে একজন নভল বন্দীগী ধরণেওয়ালা এটা মানুষের কাছে প্রথারুক এই আমিত অন্তর এই কারণে হাতুরিয়ায় চিন্তা করতেছে যদি আমি খাইলাই তাইলে আমার রোজা যায় আর যদি আমি নভল রোজা যার কইলাই তাইলে আমার অন্তরের মাঝে আমিত্য সৃষ্টি হয় এখন যাইতাম যুদ্ধে চিন্তা করতে করতে বুদ্ধিবার করল খাইতাম না খুঁতাম লুকাইয়া বই নিয়া গড়ের আর এক খুণাত খাজা বাহাউদ্দিন নক্সেবন রহমতুল্লাহ খান আজির ভা যখন দেখলেন একমেমান জায়গা আর একমান গিয়া গরের খুঁড়াত লুকাইয়া বই দিছে তিনি হইলেন খাতুরা খাইলে তোর নভা রস্তই যাবি কারণে খাইতে না খুঁজছে লুকাই যাবে তুই রোজা রাখছ এমন রোজা রাখা কি আল্লাহর নিয়ম খাই লওয়া তোর অন্তর না ভাত তোর আত্মা অপবিত্র এখন কাছুরি আছে লুকাইয়াব যদি হইতাম আবার আমি নভল রুজাদার তাইলে আমার দিচ্ছে আমি তো অল্প আমি তো কি ঠিক লাগিয়ে লুকাইলাম এর বাদেও যা কই না আমার না ভাত এর বাদে আমার রুজার দুঃ ঠাক বাহাউদ্দিন নকশেবন্মতালে ফর্মান নিজের বুনের কথা অপরের কাছে প্রচার করা ইটা নাফাখার একটা পরিচয় আর নিজের বুনের কথা অপরের কাছে প্রচার না হইয়া লুকাইয়া রাখা আর লুকাইয়া রাখিয়া মনে মনে বাবা যে আমার মতো এমন গুহন বন্দেকি ঘর নেওয়ালা ফোজন হওয়া যাইব ইটা না আর জবন্যতম নাফাকাতার পরিচয় তুমি যে নভল রোজার প্রকাশ করতো না কিন্তু তোমার মনে মানে এমন এমন গুহন বন্দি ভরনেওয়ালা ওজন হওয়া যাইব আমি নভল রোজাদার আমি নভল রোজাদার হইলেই আত্মা যত বড় না ভাগত না হইয়া তোমার মতো এমন নভল রোজাদার ওজন ভাওয়া যাইব এই জিনিসটা যেমন জা কাটিছ তোমার আত্মা এর থেকে আরো বেশি না থাকুইছে ঘটনা বুঝতে থাকলে কইটা পবিত্র আত্মাওয়ালার দরবার না গিয়ানি নিজের আত্মা ভাগ নানা ভাগ দরাবরব এই কারণে যারা মনে করেন আমার ভিত্তে কোনো বড় গরিমা নাই আমার ভিত্তে কোন অহংকার নাই আমার ভিত্তে কোন রকমের আমিত্য নাই শয়তানের দুকায় পড়েছেন পবিত্র আত্মাবলার দৌড়বানো গেলে ধরা পড়ব ডায়াবেটিস আত্মিনা নাই এই ধরনের তো অপবিত্র আত্মা যাদের আছে এরা যদি মুড়ি ধর পীরের কাছে মুড়িদের ভাওনা আমার না ফাঁকা তাহান পবিত্র করিয়া আর মুড়িদের কাছে মুড়িদের ভাবনা তিনি মুড়িদের কাছে ভাবনা তিনি আমার দেশের কজন পীরে তার মুড়িদের ভাবনা আদায় করে আর ফুরিদের ভিড়ের ভাবনা আদায় করে ই সত্তরা নব্বই বাঘ ফির মুড়ি দিয়ে ফলে আত্মা পবিত্র হরণ উদ্দেশ্যে না ইড়িদান বুড়ো মুড়িদান তিন জিনিস আমদানির উভাদান যার ইড়িদান আছে আমদানির বালা একটা উপাদান আছে যার বুড়ো আছে আমদানির বালা একটা উপাদান আছে মানে অল্প পরিশ্রমে অনেক ফসল পাওয়া যায় আর সবচেয়ে বড় আমদানির উপাদান হইল যে ভিড়ের মুড়িদান আছে ইরি ক্ষেত বুড়ো ক্ষেতলাগে না এদের বিনা পুঁজিতে আমদানির উপাদান এই দেশের বেশিরভাগ স্থির হল এই আমদানির উপাদান হিসেবে মুড়িদান বাড়াইছে আত্মা পবিত্রকরণের উদ্দেশ্যে নয় বহু আয়াতে এই আত্মা পবিত্রকরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এটা হইল কিরমুরিদির ব্যাপার যদি কোন ঘিরে মুড়িদের আত্মা পবিত্র করিয়া দেওয়ার চেষ্টা না করিয়া তাকে সেও মুড়িদের হক আদায় করল না যদি কোন মুড়িদের পীরের কাছ থেকে আত্মা পবিত্রকরণ পদ্ধতি গ্রহণ করিয়া না তাকে সেও পীরের হক আদায় করলের সাল্লামেন এইভাবে এমন কোনো মানুষ নাই যার কাছে অন্যরার হক নাই প্রেসিডেন্টের কাছে দেশের প্রধান সরকারের কাছে জনগণের হক আছে সমস্ত জনগণের কাছে সরকারের হক আছে যদি তুমি সারা দেশের করতে না হইয়া থাকো কোনো এলাকার নেতা হইয়া থাকো যে এই তোমার মতো নেতার কাছে তোমার অধীনস্থ জনগণের হক আছে আর অধীনস্থ জনগণের কাছেও তোমার হক আছে তুমি যদি এলাকার নেতা না হইয়া পরিবারের কর্তা হইয়া থাকো তোমার কাছে তোমার পরিবারের সদস্যর হক আছে পরিবারের সদস্যদের কাছেও তোমার হক আছে দেশ পর্যন্ত আল্লাহ ফরমাইন তুমি যদি সরকারও না হও নেতাও না হও পরিবারের কর্তাও না হও এমনকি তোমার অধীনে কোন বি সন্তানও নাই গুলামও নাই বান্দিও নাই কর্মচারীও তোমার সাড়ে তিন অঙ্গে প্রত্যঙ্গের হক আছে তোমার কাছে একাধিক আল্লাহ জাসাদিকা আলাইকা হকালি আইনাইকা আলাইকা হক তোমার শরীরের হক আছে তোমার কাছে তোমার চৌকের হক আছে তোমার কাছে শরীরের কি হক যে পরিমাণ খানা খাইলে স্বাস্থ্য ভালো থাকে এই পরিমাণ খানা খাওয়া এটা তোমার কাছে তোমার শরীরের ভাওনা চৌকের কি হক যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে এই পরিমাণ ঘুমানি তোমার কাছে তোমার চৌকের না। কাজেই যার অধীনে জগতে কোন মানুষ নাই যার অধীনে দিবিও নাই বাচ্চাও নাই যার অধিনে বান্দিও নাই গুলামও নাই যার কোনো কোন কর্মচারীও নাই আল্লাহরসুলে ভরবেন তার সাড়ে তিনি আর অঙ্গ হক আছে তার কাছে বুঝতে থাকলে আপনারা কারোর কাছে হক নাই এমন কেউ আছেননি আপনারা আপনাদের কাছে কারো কোন হক নাই এমন কোন মানুষ নাই প্রত্যেকের কাছে হক আছে আল্লাহ তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককেই ক্যামতের দিন যার যার দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহ ব্যাক্ষোজে আল্লাহ রসলে বুঝাই সরকারের দায়িত্ব হইল সরকারের অধীনে সারা দেশবাসী সারা দেশবাসীর ব্যবহারে সরকারের জবাব দিতে হবে ক্যামতের দিন আল্লাহর কাছে দেশবাসী যে হালাল পথে চালাইছে না হারাম পথে চালাইছে এটা হইল সরকারের কাছে দেশবাসীর ভাওনা আমরা হারাম পথে চালাইও না আমরারে হালাল পথে চালাও যেখার কাছে কার ভাওনা সরকারের কাছে জনগণের ভাবনা কোন সরকারে যদি তার জনগণকে হারাম পথে চলারটা কি বারণ করে না হারাম পথে চলতে দেয় শুধু না বরং হারাম পথে চলার নির্দেশ দেয় এই দেশের যত জনগণে যত হারাম খাম করিয়া কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি যুগ্ধ হবে সারা দেশবাসীর সমস্ত পাপের সম পরিমাণ শাস্তি একা সরকারকে বহন করতে হবে বোঝার লাগে একটা উদাহরণ দিই হাদিস শরফিয়া আল্লাহর সাথে কোন মানুষে যদি একজন রোজাদারে ইফতার করা হয় রোজাদারে রোজা লাগছে যে পরিমাণ সব ইফতার করানো বলা হয় ইফতার করাইয়া এই পরিমাণ সব একজন রোজা ধারে ইফতার করাইলে আরো একটা রোজার সব আলাদা ভাইল দুইজন রোজাধারে ইফতার করাইলে আরো কটা রোজার সব আলাদা ভাইল দশজন রোজা ধার ইফতার করাইলে কটা রোজার সব আলাদা ভাইল দশটা একশো জন রোজাধাররে ইফতার করাইলে নিজের রোজার সব তো নিজের ভাইলো আরও একশোটা রোজার সব আলাদা ভাইলো একশো জনে রোজা রাখছে একশো আর ইথায় একশো জনের ইফতার করেই এক হই একশো জনের সব ঠিক তেমনি ভাবে দেশের যত মানুষের চুরি ভরে সরকারে চুরি বন্ধ করে না দেশের যত মানুষে খুন খারাপি করে সরকারে খুন খারাপি বন্ধ করে না দেশের যত মানুষে বদমাশি করে সরকারে বদমাশি বন্ধ করে না দেশের যত মানুষ বেহরদা চলে সরকারে বেহরদা বন্ধ করে না দেশের যত মানুষে সুদের কারবার গুসের কারবার করে সরকারে বন্ধ করে না আস্তা দেশের সকল সুর সকল ডাকাত কুনি সকল জিনাকার সকল বদমাইশ অকল সুদকুর সকল ঘুসকুর সকল মদকুর সকল গানজাকুর সকল টাইমে ইয়া যে হরিমাণ সাজা এটা সরকারের পিটর্বকামতের দিন ই হরিমান সাজা এই গদ্ডির লাখ দুটা খামার খাইয়া বইয়াছে যে পিত তেল দিয়া যায় ই আসরের মধ্যে এ রাজ্য খামার দিয়াদের দর্শক কেমন মজার টের ভাই রয়েছে আমাদের দিন হাদিস্বরী আল্লাহ রসুল সোল পরিষ্কার ভাবে বিশ্লেষণ খুঁজে বলছেন সমস্ত দেশবাসীর ভাওনা আছে সরকারের কাছে আমাদেরকে হালাল পথে চালাও সমস্ত দেশবাসীর ভাওনা সরকারের কাছে কি হালাল পথে চালাও আর সমস্ত দেশবাসীর কাছে সরকারের হক আছে ভাওনা আছে কিটা আমার আইনমান হক সরকারের আইনমানা দেশ দেশবাসীর কাছে দেশবাসীর জন্য জরুরি গুয়াজীব সরকারের আইন মানা দেশবাসীর জন্য কি সরকারের আইন তিন রকমের আছে একটা আইনইল আল্লাহ কুরানো হইয়া দিয়েছেন রসুল হাজিজও হইয়া দিচ্ছেন আর ইটাও সরকারের আইন করছে একটা আইন ই আইন পালন করার পর যেমন আল্লাহ পুরানো খুঁজে দিয়েছেন নমাজ কায়েম করো সরকারেও আইন খুঁজে দিছে নমাজ কায়েম কর বেনমাজি থাকতে পারে সরকারের নিজস্ব আইন জারি করল না আল্লাহর আইন জারি করল সরকারের এই আইন পালন করা জনগণের জন্য ভর আরেকটা আইন আছে আল্লাহ পুরানো নিষেধ খুঁজে দিছেন আর সরকারে আইন খুঁজে আদেশ হুকুম খুলে দিছে যেমন আল্লাহ পুরানো নিষেধ খুঁজে দিছেন সুদের কারবার করল না সরকারের ব্যবস্থা করে দিতে সুদের কারবার বড় সরকারের এই দুই নম্বর আইনটা আল্লাহর আইনের পক্ষে না সম্পূর্ণ এই বিভক্তের আইন পালন করা হারাম সরকারের এই শ্রেণীর আইন পালন করা জনগণের জন্য হারাম তিন নম্বর সরকারের আরেক রকম আইন আছে আল্লাহ আইনের পক্ষেও না আল্লাহ আইনের বিভক্তও নিরপেক্ষ নিরপেক্ষ কিরকম সিলেট শহরটা এক সময় আসিল জেলা শহর দেশের শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে দেশশাসনের শাসনের কাম ঘটতে গিয়া সরকারে বিবেচনা করছে এইটা বিভাগীয় শহর বানাইলে দেশবাসীর উপ হালাই কোনো কুড়া নিনা সিলেটে বিভাগীয় শহর বানাও অথবা কইছেন না বিভাগীয় শহর বানাইও না বানা অবৈন্য বানাই অবশী তাহলে সিলেটে বিবাদীয় শহর বানানির ভক্তাণে কোন নির্দেশ নাই বিভক্ত নির্দেশ নাই কিন্তু সরকারে এটা ফাঁস করিয়েছে সিলেট জেলা শহররে বিভাগীয় শহর আইন ফাঁস হয়ে গেছে এই আইন আল্লাহ বিরুদ্ধে গেছেনি গেছেন এই জাতীয় যত আইন আছে সরকারের এই জাতীয় সমস্ত আইন পালন করা সমস্ত জনগণের জন্য ওয়া সমস্ত জনগণের জন্য দেশবাসীর প্রতি সরকারের আইন কত প্রকারের নয় একটা আছে হুবহু আল্লাহ সরকারের আইন এই ধরনের আইন পালন করা হরম আরেক কাছে হুবহু আল্লাহ আইনের বিরুদ্ধে সরকারের আইন এই জাতীয় আইন পালন করা হরম আর একটা হল আল্লাহ আইনের বিরুদ্ধেও না সরাসরি আল্লাহ আইনও না এটা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশশাসনের শাসনের সুবিধার অনুভাতে করা হয় এটা যদি সরকারে আইনে পরিণত হয়ে যায় তাহলে জনগণের জন্য পুরাণে এই আইন না থাকলেও জনগণের জন্য এই আইন পালন করা অধিক হইয়া যায় প্রথম নম্বরের আইন আর তিন নম্বরের আইন এই দুই আইন পালন করতে হবে জনগণের এটি হল জনগণের কাছে সরকারের ভাবনা সরকারের হক কথা বুঝলা নিতে হবে তাইলে সরকারের কাছেও জনগণের হক আসেনি জনগণের কাছেও সরকারের হক আসেনি যদি পালন করে এই সরকারে আর এই মুদের দাবি মানতে হবে নইলে গদি সারতে হবে আন্দোলন লাগে না আন্দোলন লাগলে দেশে শান্তি তাকে না অশান্তি হয় অশান্তি হয় আন্দোলন লাগি লাগে হয়তো সরকারের জনগণের হক আদায় করে না আর না হয় জনগণের সরকারের হক আদায় করে না এই কারণে লাগে আন্দোলন আর লাগার কারণে শান্তি ভঙ্গ হয় অশান্তি সৃষ্টি হয় তার ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই সমস্ত হক আদায় না করলেই অশান্তি হয় এই সমস্ত হক আদায় করলেই শান্তি হয় সুতরাং যদি দুনিয়াতে দুনিয়ার সামাজিক জীবনে শান্তি ভাইতে চাও তাহলে পরস্পরে যার যার কাছে যার যত হক আছে আদায় করিয়া দাও বাকি রইল বন্দার হক আদায় না করার একটা শক্তি রইল দুনিয়ার সমাজ জীবনের অশান্তি তাকি লেখা পরিষ্কার মাল দিবাই না ইলে মাপ লই দেয় এর আগে তাকরবাই আমিমা পতাম যে বেকারত ব্যাখা টুট খাইছ যত জায়গার কাছ থেকে তারা কাজ রিটার্ন সোজা দিবাই এর বাদে তো বা করবাই আমিমাখ কর্ম তুদের মুনা সিরাই আনা দিয়া তহবা করলে আনুতাম জীবনে যত জনের কাছ থেকে ঘুস খাইছ যত জায়গা ঘুস খাইছ সবগুলি তীরত দিবাই তার বাদে তহবা করবাই গুনা মাব ঘুস করে করা ঘুষের জায়গা যারার কাছ থেকে খাইছ তাদের সিরাইয়া দিয়া আল্লাহর কাছে তহবা করলাম তহবা করলাম অজিফা জপতে জপ্তে মরলে আল্লাহরে বোলার আমি বলে না করবো এখন কত একটা মানুষ হয়েছে কি হাজার মানুষের কাছ থেকে সুদ করিয়া থাকে হাজার মানুষের কাছ থেকে আমার মানুষকে এখন চৌধা হচ্ছে হইব সারা জীবন ধর মানুষের কাছ থেকে যেতে সুদ সারা জীবন ধর হাজার হাজার থেকে যেতে দুধ খাইছে আমরা তখন এর মানুষের ইদাও যদি তখন এই ব্যক্তির তওবা করার ভাই ইনশাল্লাহ ব্যক্তিরা তওনা করার তুমি যে দুঃখ খাইছ তিনি যে চিনি অভর সারা জীবন যত মানুষের যত মানুষের খাইছ যত মাল বুস লইয়া হাইস যত মাল সুদিনে তালাত করে আর তালাত আর যদি তোমার জীবনের দেশে অতমাল গোমানা তাহে এরালে ফিরত দেওয়া দারালে ভাই এরার কাছে মাপ খাওয়া এত ভাই করিয়া তোর কাছ থেকে দশ বছর আগে পাঁচ টাকা শুধু তোর থেকে বিশ বছর আগে দশ টাকা ভোট আল্লাহকে মাফ দেয়ারে মাফ দিতাম না যাহার নাম থেকে ব্যবস্থা মাতাম না যদি মাফ দিয়ে তোমার ব্যবস্থা হয়ে আর যদি হয় আমারও বড় আমার আমি দিতাম না তুমি সারা আল্লাহ করো আমার কাছে যারা আমার দ্বারা যারা হক নষ্ট হয়েছে তারারেও মা করি যারা হক নষ্ট করছি তারারেও মাফ করো সারা জীবন বদলে তারে মাফ করার আল্লাহ দেওয়া করব তোমার দোয়ার উচিল্লাই কেমন একদিন আল্লাহ মাছ থেকে মা তেলে দিয়া তোমার কাছ থেকে অত হাজার টাকা তেল খাইছিল অত হাজার টাকা অত হাজার টাকা টজা গিয়া অকাল টাকা লুকাই খাইছিল অতলাধাক টেকা চিন্তায় হেরিয়া খাইছিল হে আমার কাছে যাওয়া হচ্ছে তোমার মাফ করা লাগিল কারণে আমি তোমার মাফ করে যদি তুমিও আগকে তার মাফ করে দিলাও যদি মাপ খাইছি আরেক জায়গাতে আগ আমার লাভ কী তাহলে আমার যদি মাফ করে দিলাও জীবন বর যারা সুদ খাইছে গুফ খাইছে চিনি হচ্ছে চলাইয়া খাইছে এবার দিনেও আল্লাহর কাছে মাছ পাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই ব্যবস্থা আছে করলেই নয় প্রাথমিক ব্যবস্থাইলে অপরাধ স্বীকার করল্লার কাছে লজ্জিত হও তারপরে যারা হক নষ্টিরাই তারার হক ফিরাইয়া দেওয়ার চেষ্টা করাইয়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণে এক কারণ হলে তোমার কাছে এখন টেস্ট অত মাল নাই আর এক কারণ মাল হয়তো আছে কিন্তু তারা একটু হও না গেছে এই দুই কারণে তোমার টেস্ট বের করিলেও আল্লাহর কাছে না দেের ব্যবস্থা আর যদি তারে ভাই মাল না তাহলে মাপ পাও যদি না আল্লাহ তোমারে মাপ করার দিলেন তারা দুজন বস যায় আল্লাহ আমারে করো আর হক মাত্রি তারাই অমাপ করো আল্লাহুল আর যদি তারা মরি যায় তারা আল্লাদের কাছে তারার লাগে মাফ পাইতে দেখো কেমন এদিন আল্লাহ ভক্রবুল আর আমি একটা ব্যবস্থা করবেন তারারে কেবেন তোমরা যেন চলে দিবে তোমার ভাওনা তোমার হক মাটি দে এরা যদি তুমি মাফ করে দাও কারণ হে জীবন আমার কাছে তোমার লাগি দেওয়া হচ্ছে এই ধরনের দোয়ার মাঝে প্রায় সময় আলিমুল আমার দোয়ার মাঝে ভাইয়া থাকুন আল্লাহ না ওয়ালিমানা হ্যা আল্লাহ আমরারে মাফ করো আর যারার হক মাফ পাওয়ার ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা গ্রহণ করতায় না বরারে করাইয়া বেডা যদি ভোজা মরবাই এবার মাছ পাইতাম পিতা তাহলে নিজের সব ভেঙারে দিলাই ভাই আর তার ডাবল কি সামাজিক যতই না কেন আর তুমি সমাজের দৃষ্টিতে যতই বড় লোক হও না কেন আল্লাহ নজিদা দিবাই তোমার সব যদি তার হবে তার গুণা যদি তোমার দিয়া ডাবল কচ্ছি যুগ করিয়া তোমার কথা না তবুও আমি আগ্রহাইটায় পঞ্চাশ হাজার টাকা মোহর সাব্যস্ত হয়ে যায় বিয়া না হক মারসেনি খা বৌরিয়া আল্লাহ আল্লাহ এই জালিনে আবার হক না হক আল্লাহ টাকা সব নমাদ সব যদি তাহেতে দিব নিজের নমাজার সব বৌ যদি লাগিল আর যদি নমাদ না থাকে আর বোর মোহর মাইয়া থাকে তোর চুয়াব যদি না থাকে তোর তুই গুণাবত আর তোর গুণাবত তুইল দুজনের গুণালইয়া যান বৌর লোকে বেদাগি দেখা মোহর না বেদাগিরি পানি উঠে নি বেদাগিরি পানি উঠে লাগবে ওই আদালত না একটা গল্প শোনাই বুঝছেন বেদাগির অবস্থা কেটার এক বেটায় বোলে ট্রাফিক পুলিশের চাকরি করত বটনা কমে তার বউয় তার কথা মানে না কথা একদিন বৌ লোকের তুই আমার কত বুঝ না কত বড় বড় গাড়ি আমার আঙুলের ইশারায় উ বেটাকি গাইয়ার জায়গা তোমার আঙুলের ইশারে অফিসারে গাড়ি উগাইছিস জায়গা না ডিসারের গাড়ি উবাই ঘটনা তো এই সময় লাইন ক্লিয়ার কম লাইন যখন ক্লিয়ার গাড়ি উবয় রাখা কোন দরকার না শুধু বৌর আছে প্রমাণ করার লাগে গাড়ি হলকাউলটা ভরাই দিচ্ছে সামনে কোনো সেটা হইলো আমার আঙ্গুলের গাড়ি উবাক হচ্ছে না গাড়িতে হচ্ছে এর বাদে কেতা হইল আমার বেতাগিরি আমি দেখাইছি তারিখ যে সমস্ত বলেনা বেটাকিরি তারা দেখাই যারা বন্যার হকা করে না বন্যার হক যারা নষ্ট করে তারা রে বেতা করে চিনাইয়া দেব এই কারণে জাহান নাম থেকে না যাচ্ছে হলে একদিকে যেমন আল্লাহর হক আদায় করতে হবে সমস্ত বন্দাদের হক আদায় করতে হবে সবসময় সতর্ক থাকতে হবে কোনো বন্ধার হক নিয়ে আমার কাছে সম্পদ নি আমি অন্যায়ভাবে গ্রহণ করলাম তুলুবন্দার পাঠ্য নিয়ে আমি না দিয়া বই দিলাম হবে জাহান নাম থাকবার সে আল্লাহ ইচ্ছা করলে নমাজ না পড়ার গুনা মাপ মদ খাওয়ার গুণা গাঙ্গা দিতে পারেন কিন্তু একটা ফান বাকি খাইছিল এরে আবার এক ফানের দাম দিতাম কীটা বেটাকিরি করিয়া আল্লাহ বলেন একটা পয়সাও আমি মাপ দিতাম না এ না বর তুমি এমপি সবার মন্ত্রী সবার চেয়ারম্যান সবার কমিশনার সাহাও না ধরে ওই তুত্ত মানের দোকানদারের ভাবলাম নাম কত লাখ টেখার লাগে একটা মানের দামের লাগি কত লাখ লাগি একটা মানের দানের দেখি তা তুমি ব্যাথাগিরি দেখা এর মতো বেঁধা আবার একটা মানের দাম না দিলে একইটা হরবো এই যে ব্যথাগিরি এই বেটাকের ফানি উঠবো জাহার নাম অনেক সাধারণ ধানের দোকানদারে যদি এক পানের চিনির দামের লাগে জাহান নামে হোক দিতে পারে যারা কাছ থেকে হাজার হাজার টাকা তোট খাইছেন যার কাছ থেকে হাজার হাজার টাকা গুস যারা লক্ষ লক্ষ টাকার সম্পদ হল করেছিল এরা আপনার বেটাকে কি পরিমাণ পানি তুলতে পারবো কে চিন্তা করে দেবো এই কারণে জাহান থেকে রস্ত হয়ে একদিকে যেমন ভাবে আল্লাহর হক আদায় করতে হবে ঠিক অপর দিকে বন্দার হক আদায় করতে হবে আল্লাহর হক যেন আদায় করার আমরা বাকি না থাকে বন্দার হক যেন আমরা আদায় করার বাকি না থাকে সে ব্যাপারে সদা আমাদের সতর্ক থাকতে হবে